उम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 আপনার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন সুরা মুদাসীর আয়াত একত্রিশ এরপর তিনি বলেন আমাকে যখন দরজার মুখে হাজির করা হলো তখন প্রশ্ন করা হলো। ইনি কে জিব্রিল তিনি বললেন মুহাম্মদ পুনরায় প্রশ্ন করা হলো। তাকে কি ডেকে পাঠানো হয়েছে তিনি বলেন হ্যাঁ তখন সেই ফেরেস্তা আমার জন্য কল্যানের দোয়া করলেন এভেনি সাক বলেন এক সূত্রে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহাম বলেন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 আল্লাহ আপনাকে মোতায় বিশেষণ করেছেন বিশ্বাস ভাজন কাজে আপনি তাকে বলুন না আমাকে জাহান নাম দেখ জিবরুল আল্লাহ বলেন হে মালিক মুহাম্মদ সাল্লাসাল্লামকে জাহান্নাম দেখাও সে তখন জাহান্নামের ঢাকনা খুলে দিল সাথে সাথে জাহান্নাম বিক্ষুব্ধ হয়ে উঠল তার লেলিহান আগুন দাও দাও করে উপরে উঠে আসলো। এই অবস্থা দেখে আমি মনে করলাম যে আমি যা কিছু দেখছি সে তা সবই গ্রাস করে ফেলবে তখন আমি বললাম শীঘ্রই মালিক বলুন একে আগের অবস্থায় তিনি তাকে এরূপ করার জন্য নির্দেশ দিলেন সে বলল হে জাহান্নাম শান্ত হ সঙ্গে সঙ্গে সে পূর্বাবস্থায় ফিরে গেল তার সে প্রত্যাবর্তনকে আমি বিস্তারিত ছায়ার সংকোচনের সাথে তুলনা করতে পারি জাহার্নাম তার পূর্বাবস্থানে ফিরে আসার পর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 ওরাইকাতের মাধ্যমে আল আহনাস বিন সোরাইকের কাছে সংবাদ পাঠালেন আফনাস বিন সোরাইক ছিল মক্কাল লোক তার সাথে কোরাইশদের সম্পর্ক ভালো ছিল যদিও সে কোরাইশে ছিল না রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছ থেকে সংবাদ পেয়ে আল্লা আহনাস বলল আমি যেহেতু কোরাইশের মিত্র কুরাইশদের কথার বাইরে আমি যেতে পারব না এমন কাউকে আমি আশ্রয় দিতে পারি না যে আমার বন্ধুর শত্রু এই কথা বলে সে রসুল্লাহর অনুরোধ ফিরিয়ে দিল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 এই সময় আবু সুফিয়ান মতিহিমের কাছে এসে জিজ্ঞেস করলো তুমি কি তাকে নিরাপত্তা দিচ্ছ নাকি তাকে অনুসরণ করছো মতিহিম বলল আমি তাকে অনুসরণ করছি না শুধু তাকে নিরাপত্তা দিচ্ছি অর্থাৎ মতিহিম মুসলিম হননি কিন্তু রসুল্লাহ সাল্লাম আলাইসাল্লামকে পলিটিক্যাল প্রোটেকশন দিচ্ছিলেন শুধু এরপর আবু সুফিয়ান বলল তাহলে ঠিক আছে যদি শুধু নিরাপত্তা দিয়ে থাকো তাহলে আমাদের আপত্তি নেই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 তারা একটি কর্তৃপক্ষের কাছে আশ্রয় বা নিরাপত্তা চায় এবং তাদের অধীনস্থ হয়ে থাকে এখানে নিরাপত্তার বিষয়টি মুখ্য এছাড়াও দেখা যায় যে পলিটিক্যাল এসালাম নিচ্ছে সে আশ্রয় আজ্ঞা তার হয়ে থাকে কিন্তু একজন রাসুলের জন্য বিষয়টি সঙ্গত নয় কারণ রসুল উল্লাহ সাল্লাইসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত একজন রাসুল তাকে সবাই মেনে নেবে তিনি কাউকে মেনে চলতে বাধ্য নন উপরন্তু রসুল্লাহ সাল্লু আলাইস্লাম শুধু প্রতিরক্ষা চাইতেন না বরং তিনি আগে তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন এ থেকে আমরা বুঝতে পারি জন্য এক প্রকার সাহায্য পরবর্তীতে একটি উদাহরণ থেকে বিষয়টি আর পরিষ্কার হবে ইনশাআল্লাহ যাই হোক আল্লাহ রসুল সাল্লাহু আলহ্লাম এই গোত্রগুলোকে কি বলতেন রসুল্লাহ সাল্লু আল্লাম তাদেরকে বলতেন দেখুন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 অনেকগুলো রসুল্লা আল বেশি গোত্রের নাম উল্লেখ করেছেন অচেনা সব গোত্রে একে একে করে যাওয়া তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা বিষয়টি শারীরিক এবং দুই দিক থেকে বেশ চাপ সৃষ্টি করে তার উপর বেশিরভাগ গোত্রই তাকে পা প্রত্যাখ্যান করে তার উপর তার পিছনে লেখে থাকত আবুল্লাহাব এবং আবু জাহের যখনই তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন তাকে প্রতিরক্ষা করার জন্য আহ্বান করতেন তার পেছনে পেছনে আবুল্লাহাব এসে সেই কোত্রগুলোর কানে আজে বাজে কথা বলত রসুল ইহ ইউন অর্থাৎ লোকেরা তোমরা বলো ইলাহা ইল্ল তোমরা সফল কাম হয়ে যাবে আর তার আবুল আহাব এসে বলত ওর কথা তোমরা শুনো না ও একটা মিথ্য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 যেন কোরয়েশদের বিরুদ্ধে তারা দাঁড়াতে সক্ষম হয় এবার আমরা আলোচনা করব কিছু গোত্রের সাথে আল্লাহর সাল্লু আলহিউস্লামের কথোপকথন যারা আল্লা রসুলকে প্রত্যাখ্যান করেছিল যদিও তারা প্রত্যাখ্যান করেছিল এই ঘটনাগুলো থেকেও আমাদের জন্য কিছু শিক্ষণীয় আছে প্রথমে বনুকিন্দার সাথে সাক্ষাৎ রসুল্লাহ আলহিহাস্লাম বনুকিন্দার গোত্রপ্রধানকে অ্যাপ্রোচ করেছিলেন উল্লেখ্য যে বনুকিন্দাহ কয়েক শত বছর আগে একটা বিখ্যাত এবং অভিজাত গোত্র ছিল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 এরপর বনু আবদুল্লাহ এবং বনু হানিফা রসলুল্লাপর গেলেন কল্পগোত্রের একটি শাখা বনু আবদুল্লার কাছে তিনি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন এবং তাদের প্রশংসা করে বললেন দেখো আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর একটি নাম ঠিক করেছেন তোমরা হলে আবদুল্লাহার পুত্র আল্লাহর বান্দার পুত্র কিন্তু অন্যান্যদের মতো তারাও তাকে ফিরিয়ে দিল তারপর রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম গেলেন বনু হানিফা গোত্রের কাছে তারা তার সাথে প্রচন্ড বাজে ব্যবহার করল আজ এই ব্যাপারে বলেছেন বনু হানিফার মতো এত রুরো আচরণ আর কোন গোত্র রসুল্লাহ সাল্লাহামের সাথে করেনি এই বনু হানিফা গোত্র কয়েক বছর পরে রসুল্লাহ সাল্লা বিরুদ্ধে সবচেয়ে বড় বিদ্রোহের নেতৃত্ব দেয় রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের মৃত্যুর কিছুদিন আগেই এই যুদ্ধ শুরু হয়েছিল এর পরিসমাপ্তি ঘটে আবু কস্তিদ্দিক রদিয়াল্লাহ আনহুর খিলাফতকালে এই বিদ্রোহের নেতৃত্বে ছিল মুসাইলাম আল কাজাব সে নিজেকে নবী দাবি করেছিল এরপরে রসুল সাল্লু আলহাম বনু আমর বিনা গোত্রে সেনা ছাউনিতে গেলেন এই গোত্রের নেতা ছিল বাইহারা সে ছিলামের সাথে দেখা করল এবং তার কথা শুনে অভিভূত হয়ে গেল সে বলল, আমি কসন খেয়ে বলছি যদি কুরাইশের এই সাহসী যুবক আমার সাথে থাকত আমি তাকে পুজি করে আরবদের শেষ করে দিতাম পুরো বিষয়টির মাঝে বাইহারা ক্ষমতার গন্ধ পাচ্ছিল সে দেখল যে রসুল সাল্লু আলহিসাল্লামের মধ্যে এমন কিছু অসাধারণ গুণাবলী রয়েছে যার কারণে তিনি সবার থেকে আলাদা তার মতো লোককে নিজের পক্ষে পাওয়া গেলে পুরো আরব জয় করা সহজ হয়ে যাবে বাহারা তাকে জিজ্ঞেস করল আচ্ছা যদি আমরা আপনাকে মেনে চলি আর আল্লাহর এচ্ছায় শত্রুদের বিপক্ষে আপনি জয়লাভ করেন তাহলে কি আপনি মারা যাওয়ার পর আমরা ক্ষমতায় যাব বনু বনুগিন্দার মতো বনু আমির কেও আল্লাহুল সাল্লু আলহিহাস্লাম একই কথা বললেন আল্লাহ ত এই দুনিয়ার মালিক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 কিন্তু আমরা তাকে পাত্তা দেইনি। এই কথা শুনে বৃদ্ধ লোক মাথায় হাত দিয়ে বলল হায় হায় তোমরা এ কী করলে যে ভুল করেছ তা কোনো উপায় আছে আছে কোনো উপায় বিষয়টি সমাধান করার আমি কসম করে বলছি ইসমাইলের কোনো উত্তর আজ পর্যন্ত এরকম কোনো মিথ্যা দাবি করেনি কোরাইশে সেই যুবক যা দাবি করেছে তা অবশ্যই সত্য কোথায় গেল তোমাদের বিচার বুদ্ধি এই বৃদ্ধ লোকটি বলেছিল ইসমাইলের বংশধরের মধ্যে কেউই এই পর্যন্ত নবী হওয়ার দাবি করেনি এর মানে হল তৎকালীন আরবদের মধ্যে নবতে প্রচলন ছিল না রিসালাদ সম্পর্কে তৎকালীন আরবদের কোন ধারণাই ছিল না তারা ছিল অশিক্ষিত জাতি তাই তিনি বলেছিলেন যে মুহাম্মদ সাল্ল আলিয়া যা দাবি করেছেন তা অবশ্যই সত্য এরপর ঘটনাটি বকর বিন ওয়াইল গোত্রের সাথে সাক্ষাৎ ঘটনাটি আমরা বর্ণনা করব আলবিদায় নিহায়া থেকে রসুল্লাহ সাল্লু আল্লাম এরপর গেলেন বকর বিন ওয়াইল গোত্রের নিকট তিনি জিজ্ঞেস করলেন আপনারা কোন গোত্রের লোক তারা বলল বকরবিন ওয়াইল গোত্রের তিনি বললেন বকর বিন ওয়াইল গোত্রের কোন শাখার আপনারা অন্তর্ভুক্ত তারা বলল কায়স তিনি জিজ্ঞেস করলেন আপনাদের সংখ্যা কেমন তারা বলল প্রচুর ধুলোবানের সংখ্যার মতো তিনি বললেন আপনাদের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন তারা বলল আমাদের নিজস্ব কোন প্রতিরক্ষা ব্যবস্থা নেই পার্স্য সম্রাট আমাদেরকে আশ্রয় দিয়েছেন সুতরাং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 আবুবকর সিদ্দিক রাজিয়াল্লা আনহুর সাথে এক বেদুইনের এক মজার কথোপকথন আছে সেটি বর্ণনা করেছেন আলী আনহু। রাজিয়া তালা তার রসুলকে আরবের বিভিন্ন গোত্রকে ইসলামের দিকে আহ্বান করতে নির্দেশ দিলেন তখন আমাকে ও আবু বকরার উদ্দেশ্যে মক্ক ত্যাগ করেন হজে আগত ব্যক্তিদের থাকার যাবতীয় ব্যবস্থা মিনাতেই করা হয় রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বিভিন্ন আরব গোত্রের সাথে দেখা করার জন্য এখানে এসেছিলেন তিনি সবসময় আবু বকর রাজিয়াল্লাহ আনহুকে সাথে করে নিয়ে বের হতেন কারণ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 তাদেরকে জানালেন। তারপর তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কোথা থেকে এসেছেন তারা বলল আমরা এসেছি থেকে। ছিল আরবের উত্তর-পূর্ব একটি গোত্র এটি বেশ বড় গোত্র ছিল তাই আবর এই বংশ সম্পর্কে আরো তথ্য জানতে আগ্রহী হলেন তিনি বললেন তোমরা কি কপাল অর্থাৎ উচ্চ বংশ থেকে এসেছ না নিম্ন বংশ থেকে তারা বলল আমরা এই গোত্রের মূল ধারার মধ্যে সেরা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 এরপর আবুবকর তাদেরকে একের পর এক প্রশ্ন করতে লাগলেন আচ্ছা তাহলে বুস্তান বিন ও এরা কি তোমাদের লোক তারা বলল না তবে কি রাজাদের খুনি ও তাদের আত্মাহরণকারী আল হাউকাজ জ্ঞাতি ভাই তারা বলল না ইজ্জতের রক্ষক ও প্রতিবেশীর বন্ধু জস বিন মুর্রা সে কি তোমাদের গোত্রীয় তারা বলল না অনন্য পাগরিধারী সে আল মুজালাফ সে কি তোমাদের কেউ তারা বলল না তিনি বললেন আচ্ছা ঠিক আছে রাজাদের সাথে তোমাদের কোন সম্পর্ক আছে তারা বলল না লাখামের রাজাদের সাথে তারা বলল না তার মানে তোমরা গোত্রের মূল ধারার কেউ নও তোমাদের শাখা গোত্র থেকে এসেছ আবুবকরের প্রশ্নবানে তারা রীতিমতো কাবু হয়ে গেল বাইরে থেকে কেউ এসে তাদেরকে এভাবে অপদস্থ করবে তা রাবি আগোত্রের মোটেও সহ্য হল না উঠে দাঁড়াল তাদের এক যুবক সবেমাত্র দারি গজানো এই যুবকের নাম ছিল দারহাল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 তিনি আপনার বংশীয় লোকনন নন যার ব্যাপারে কবি বলেছেন আমর আল উলা তার লোকেদের জন্য তৈরি করেছিলেন সারিদ যখন মক্কা লোকেরা ছিল দুর্ভিক্ষগ্রস্ত ও অভাবী যে ছিল শীত ও গ্রীষ্মের মুসাফির কোরাইশা যদি ডিম হয় তবে সেই ডিমের কুসুম হলো আব্দুল মানাফ তাদের মতো সম্পদশালীও আর কেউ ছিল না আর তারা অতিথিদের কখনও ফিরিয়ে দিত না তারা অপরাধীদের সায়স্তা করত আর নিরীহদের রক্ষা করত নিজেদের দরবারিতে তারা আপনি যদি তাদের বাড়িতে থাকেন তবে তারা আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনাকে নিরাপত্তা দিবে। সেই আমর কি আপনার গোত্রীয় ব্যক্তি নয় আবু বকর আনহু বললেন না আমর আমার গোত্রের নয় তবে কি আপনি সেই আব্দুল মুক্তালেবের আত্মীয় সকলের শ্রদ্ধার পাত্র মক্কার কাফেলার রক্ষক আকাশের পাখি বন্য পশু ও মরুভূমি সিংহের খাদ্যের যোগানদাতা যার চেহারা জল করত করতো অন্ধকারে চাঁদের মতন আবুবকর বললেন না তাহলে নিশ্চয়ই আপনি ওই লোকদের মধ্যে থেকে এসেছেন যারা ইফাদার সুযোগ পায় তিনি বললেন না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 আমি আপনাদের কাছে আমাকে আশ্রয় ও নিরাপত্তা দান করার জন্য অনুরোধ করছি যতক্ষণ না আমি আল্লাহর দেয়া আদেশ পালন করে যেতে পারি কোরাইশা আল্লাহ তাল্লার আদেশে বিরুদ্ধাচরণ করেছে এবং তার রসুলকে অমান্য করেছে তারা সত্যের পথ ছেড়ে দিয়ে মিথ্যাকে আঁকড়ে ধরেছে কিন্তু আল্লাহতালা সর্বভয় ক্ষমতার অধিকারী এবং তিনিই প্রশংসাযোগ্য রসুল উল্লাহ সাল্লাই এর কথাগুলো মুফরুকের মনে ধরল সে রসুল উল্লাহকে আরও কিছু বলার জন্য অনুরোধ করছিল তখন রসুল সালাম সুরাহাম থেকে কিছু আয়াত পাঠ করে শুনালেন্লা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 আপনি যা বললেন তা এই দুনিয়ার কোন মানুষের বানানো কথা নয় যদি তাই হতো তাহলে আমরা অবশ্যই জানতাম এরপর শোনালেন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 কিন্তু আল্লাহ আল্লাতাল এই দিন তাদের হাতে ন্যস্ত করা হবে যারা সব দিক থেকে প্রতিরক্ষা করতে সমর্থ আছে আচ্ছা একটা কথা বলতো অল্প কিছুদিন পর যদি আল্লাহতালা পার্সিয়ানদের ধন সম্পদগুলো তোমাদের হাতে তুলে দেন তাদের মেয়েদের যদি তোমরা বিয়ে করে নাও তবে কি তোমরা মহান আল্লাহ তালা তসবি পাঠ করবে তার ইবাদত করবে নমান উত্তরে বলল সেরকম কিছু আসলে হবে বনু সাইবার লোকেরা ইসলাম গ্রহণে এবং প্রতিরক্ষা দিতে আগ্রহী ছিল কিন্তু তারা সাহস করতে পারছিল না রসুল্ল সাল্লাহ আলহিহাস্লাম অর্ধেক চুক্তি করতে চাননি তিনি চেয়েছিলেন সামগ্রিক নিরাপত্তা পরিপূর্ণ অঙ্গীকার আর এই অঙ্গীকার তারাই করতে পারবে যারা দৃঢ় তিনের জন্য যাদের স্পৃহা আছে যাদের ফুল কমিটমেন্ট আছে আর এরকম একটি সিরিয়াস কাজে আল্লাহ রসুলসাল্লু আলিহাসাল্লাম হাফ হার্টেড লোকদের কাছ থেকে সাহায্য নিতে চাননি তো এই ঘটনাগুলো থেকে কি কি শিক্ষা পাই আমরা কয়েকটা পয়েন্টে সংক্ষেপে আলোচনা করা যাক পয়েন্ট নাম্বার এক বনুকিন্দা ও বনো আমির এবং সাসার রেসপন্স প্রসঙ্গে শিক্ষা হলো যে কোনো আলোচনা বা মীমাংসায় আল্লা তালা দিনকে সব কিছুর উপরে স্থান দিতে হবে ইসলামের ব্যাপারে কোনো ধরনের দর্কসকষি বা আপোস করা যাবে না যদি কোনো চুক্তি ইসলাম বিধানের সাথে সাংঘর্ষিক হয় তবে সেই চুক্তি করা যাবে না ঘরে বসে এই কথাগুলো বলা বেশ সহজ কিন্তু বাস্তবে আসুন আমরা দেখি আল্লাহ সাল্লা অবস্থা তখন কেমন ছিল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 কিন্তু তাদের মাঝে যা ছিল না সেটা হচ্ছে দৃঢ়তা তাদের মাঝে কুরাইসদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস থাকলেও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস তাদের ছিল না আর এই কারণেই রসল্লাহ সাল্লাহিস্লাম তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যদি এমন হয় যে রসুল্লাহ সাল্লাহিস্লামের পক্ষ নিলে তারা পারস্যের বিরুদ্ধে জয়ী হবে তারা তখন ইসলাম গ্রহণ করবে তো তারা রসল সাল্লাহ আল্লাহিস্লামের এই অঙ্গীকারে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি আর তাই রসুল্লা সাল্লাম তাদের কাছ থেকে কোনো সাহায্য নেননি এই অঙ্গীকার তারাই করতে পারবে যারা দৃঢ় দিনের জন্য যাদের স্পৃহা আছে যাদের ফুল কমিটমেন্ট আছে এরকম একটি সিরিয়াস কাজে আল্লাহুল সাল্লা আলহাম হাফ হার্টেড মানুষদের কাছ থেকে সাহায্য নিতে চাননি আল্লাহ সাল্লাহু আল্লাম এমন কিছু মানুষ খুঁজছিলেন যারা শুধু আল্লাহকে ভয় করে কোনো সুপার পাওয়ারকে নয় বর্তমান সময়ে মুসলিমদের একটি বড় সমস্যা হলো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 মজার বিষয় হচ্ছে বনু সাহেবের সাথে রসুল্লাহ সাল্লু আলিয়া সালামের কথোপকথনে মুসানা বিন হারিসানের যেই লোকটির অংশ নিয়েছিলেন তিনি পরবর্তীতে মুসলিম হন এবং সত্যি সত্যি পারস্যের বিরুদ্ধে আবহাওয়করের সময় জিহাদে অংশ নেন জীবদ্দশায় তিনি রসুল্লাহ সাল্লু আলহিমের ভবিষ্যৎবাণীকে সত্য হতে দেখেছেন আমরা ভেবে দেখি রসুল্লাহ সাল্লু আলহ্লাম কখন তাদেরকে পারস্য বিজয়ের প্রমেস করেছিলেন যখন তিনি নিজেই মক্কায় যেতে পারছেন না যখন তার কোন নিরাপত্তা নেই বাহ্যিকভাবে তিনি দুর্বল শক্তিহীন আর এই কারণেই তারা নবীজির কথায় আস্থা রাখতে পারেনি কিন্তু পরবর্তীতে কয়েক বছর পরে তারা নিজেরাই পারস্যকে মুসলিমদের পদানত হতে দেখেছে। এবং চার নম্বর পয়েন্ট মুস্তানবিন হারিসা পরবর্তীতে ইসলামের ইতিহাসে একজন বিখ্যাত কমান্ডার হয়েছিলেন কিন্তু তিনি কখনোই আনসারদের সমতুল্য হতে পারেননি এর কারণ হল ওসা বেকুন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 মক্কার বাইরে নতুন ভূমির সন্ধানে যোগাযোগ করেছিলেন যে কয়েকটি গোত্রের কথা তবে যে দুটো গোত্র আল্লাহ রসুল ও দিন ইসলামকে প্রতিরক্ষার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল তারা হচ্ছে মদিনা দুটো গোত্র বড় বড় শক্তিশালী আর বিখ্যাত গোত্রগুলো যেখানে আল্লাহুল সাল্লাহামকে ফিরিয়ে দিল ক্ষেত্রে কি করে মদিনার দুই অক্ষত গোত্র এই কঠিন দাইত্য nitride রাজি হলো কি তাদের গল্প কি তাদের বদলে দিল আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ সেই কাহিনী নিয়ে আলোচনা করব ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রেইঞ্জার্স মিডিয়ার অনন্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.reinjersmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com raindropsmedia raindrops our youtube channel www.youtube.com raindropsmediaorg2015